াহিমিন শপথ জ্ঞান গর্ভ কুরআমিন তুমি অবশ্যই রাসুল অন্তর্ভুক্ত তুমি সরল পথে প্রতিষ্ঠিত কুরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লা নিকট হইতে যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই যাহার ফলে উহারা গাফিল উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে সুতরাং উহারা ইমানা আমি উহাদের গল চিবুক পর্যন্ত বেড়ি পরাইয়াছি ফলে উহারা ঊর্ধ্বমুখী হইয়া গিয়াছে وجعنا من بين ايديهم سدا ومن خلفهم سدا فاغشيناهم فهم لا يبصرون আমি 유হাদের সম্মুখে প্রাচীর ও পশ্চাতে প্রাচীর স্থাপন করিয়াছি এবং 유হাদেরকে আবৃত করিয়াছি ফলে তাহারা দেখিতে পায় না وسواء عليهم ان انذرتهم ام لم تنذرهم لا يؤمنون তুমি 유হাদেরকে সতর্ক করো বা করো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 وضرب لهم مثلا أصحاب القرية إن جاء أهل مرسلون وها در نکت بندنا نا کرو ایک جانا پا در ادباش در درشتان تو جاکن تها آشي إليه متنين فكذبوهما فعززنا بتالت فقالوا إنا إليكم مرسلون جاکن وها در نکت پتايا چلام دو তখন উহারা তাহাদেরকে মিথ্যাবাদী বলিয়াছিল অতঃপর আমি তাহাদেরকে শক্তিশালী করিয়াছিলাম তৃতীয় একজন দ্বারা তাহারা বলিয়াছিল আমরা তো তোমাদের নিকট প্রেরিত হইয়াছি উহারা বলিল তোমরা আমাদের মত মানুষ দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেন নাই তোমরা কেবল মিথ্যেই বলিতেছ তাহারা বলিল আমাদের প্রতিপালক জানেন আমরা অবশ্যই তোমাদের নিকট প্রেরিত স্পষ্ট ভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব গুহারা বলিল আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি যদি তোমরা বিরত না হও তোমাদেরকে অবশ্যই প্রস্তারাঘাতে হত্যা করিব এবং আমাদের পক্ষ হইতে তোমাদের উপর মর্মন্তুর শাস্তি অবশ্যই আপতিত হইবে তাহারা বলিল তোমাদের অমঙ্গল তোমাদেরই সঙ্গে এই জন্য যে আমরা তোমাদেরকে উপদেশ দিতেছি বস্তুত তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায় নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটি আসিল সে বল হে আমার সম্প্রদায় তোমরা রাসুলদের অনুসরণ করো অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের নিকট কোন প্রতিদান চায় না এবং যাহারা সৎ পথ আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে আমি তাহার ইবাদত করিব না আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাহিলে, উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না এই রূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব আমি তো তোমাদের প্রতিপার্কের উপর ইমান আনিয়াছি অতএব তোমরা আমার কথা শুনো তাহাকে বলা হইল प्रवेश करूपेपालक क्षमा कर सम्मानित कर আমি তাহার পরে তাহার সম্প্রদায়ের বিরুদ্ধে আকাশ হইতে কোন বাহিনী প্রেরণ করি নাই এবং প্রেরণের প্রয়োজনও ছিল না উহা ছিল কেবল এক মহানাথ ফলে উহারা নিথর নিস্তব্ধ হইয়া গেল যখনই কোন রাসুল আসিয়াছে তখনই উহারা তাহাকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছে আলম আহ লক্ষ পাবে করুম ইম ল কি লক্ষ্য করে না উহাদের পূর্বে কত মানব গোষ্ঠী আমি ধ্বংস করিয়াছি যারা উহাদের মধ্যে ফিরিয়া আসিবে না এবং অবশ্যই উহাদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হইবে উহাদের জন্য একটি নিদর্শন মৃত ধরিত্রী যাকে আমি সঞ্জীবিত করি এবং উহ উৎপন্ন করি শস্য যাহা উহার আহার করে আমি সৃষ্টি করি খরজুর ও আঙ্গুরের উদ্যান এবং উহাতে উচ্চারিত করি প্রশন লে আমি করোন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 وآية لهم الليل نسلخ منهن نهارا فاذا هم مظلمون গুহর জন্য এক নিদর্শন রাত্রি গুহ হইতে আমি দিবালোক অপসারিত করি তখন তাহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে ওয়াসম সূজাجري লি মুস্তকর লহা দালিকা আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّىٰ عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ एवं चंद्रेर जन्नो आमी निर्दिष्ट करिआची विभिन्न मंजिल अवश्य शुष्क वक्र पुरातन खर्जूर शकर आकार धारण करे لَا الشَّمْسُ يَنبَغِي لَهَا أَن تُدْرِكَ الْقَمَرَ وَلَا اللَّيْلُ سَابِقٌ نَهَارٍ وَكُلٌّ فِي فَلَكٍ يَسْبَحُونَ সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষ পথে করে উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধর বোঝাই নৌজানে আরোহণ করা যাচ্ছিলাম এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাতে উহারা আরোহণ করে আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি সে অবস্থায় উহাদের কোনো সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণ পাইবে না আমার অনুগ্রহ না হইলে এবং কিছু জন্য জীবন উপভোগ করিতে না দিলে যখন উহাদেরকে বলা হয় যাহা তোমাদের সম্মুখে ও তোমাদের পশ্চাতে আছে সে সম্বন্ধে সাবধান হও যাহাতে তোমরা অনুগ্রহ ভাজন হইতে পারো وما تأتيهم من آيه من آيات ربهم إلا كانوا عنها معرضين एवं जकनी युहादर प्रतिपालके निदर्शना बोलि कुनु निदर्शन युहादर निकट आशे तखनी युहारा ता হইতে মুখ قيل لهم انفقوا مما رزقكم الله قال الذين كفروا للذين امنوا ان من لو يشاء الله যখন হয় আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়েছেন তা হইতে ব্যয় করো তখন কালা ইচ্ছা করিলে খাওয়াইতে পারতেন আমরা কি তাহাকে খাওয়াইবো তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রইয়াছি উহারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের যাহা ইয়াদেরকে আঘাত করিবে ইয়াদের বাঘ বিতন্ডাকালে তখন উহারা ওসিয়াত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়ে আসিতেও পারিবে না যখন সিংকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়ে আসিবে তাহাদের প্রতিপালকের দিকে গুহারা বলিবে হায়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 তখনই ইহাদের সকলকে উপস্থিত করা হইবে আমার সম্মুখে আজ কাহার প্রতি কোনো জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে এই দিন জান্নাত বাসীগণ আনন্দে মগ্ন থাকিবে তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু সালাম কৌলম সালাম পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ ওম আল মুজুরি আর হে অপরাধিগন তোম রাজ পৃথক হইয়া যাও আলম আহদ ইর কুমি আদম আনি আদম আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু আর আমারই ইবাদত করো ইহাই সরল পথ শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করিয়াছিল তবু কি তোমরা বুঝো নাই ইহাই সেই জাহান নাম যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল আজ তোমরা ইহাতে প্রবেশ করো কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে আমি আজ ইহাদের মুখ মোহর করিয়া দিব ইয়াদের হস্ত কথা বলিবে আমার সঙ্গে এবং ইহাদের চরণ সাক্ষ্য দিবে ইহাদের কৃতকর্মের আমি ইচ্ছা করিলে অবশ্যই ইহাদের চক্ষুগুলিকে লোভ করিয়া দিতাম তখন ইহারা পথ চলিতে চাইলে কি করিয়া দেখিতে পাইত নতিহীন এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই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 এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে আমার হাতে সৃষ্ট বস্তু সময়ের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করে আছি আন আম এবং উহারাই এগুলির অধিকারী এবং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 পরে হইয়া পরে প্রকাশ্য বিতণ্ডাকারী এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে অথচ নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায় সে বলে কে অস্তিতে প্রাণ সঞ্চার করিবে যখন উ পচিয়া গলিয়া যাইবে يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم بلو وهار مدى پران شانچار قرر بان تيني جيني ها پرطم با سشتی قرر يأچن ابن تيني پرطيق سشتی شمد شمد پوریق جاتو الذي جعل لكم من الشجر الأخضر نارا فإذا أنتم منه توقدون فإنه تماما درجن نشبو جب ركوه এবং তোমরা উহিত প্রজলিত করোম যিনি আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি করিয়াছেন তিনি কি তাহাদের অনুরূপ সৃষ্টি করিতে সমর্থ নন হ্যাঁ নিশ্চয়ই তিনি মহা স্রষ্টা সর্বজ্ঞ তাহার ব্যাপার শুধু এই তিনি যখন কোন কিছুর ইচ্ছা করেন তিনি উহাকে বলেন হ ফলে উহা হইয়া যায় অতএব পবিত্র ও মহান তিনি যাহার হস্তি প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব আর তাহারই নিকটতমরা প্রত্যাবর্তিত হইবে